শপথ তাহাদের যাহারা সারিবদ্ধ ভাবে মান ও যাহারা কঠোর পরিচালক এবং যাহারা জবৃত্তিতে রতাহ নিশ্চয়ই তোমাদের ইলাহ এক আকাশ মন্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয় আমি নিকটবর্তী আকাশ কে নক্ষ রাজির সুষমা দ্বার সুশিত করিয়াছি এবং রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শৈতান হইতে ফলে উহারা উর্ধ্ব জগতের কিছু শ্রবণ করিতে পারে না এবং উহাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক হইতে বিতরণের জন্য এবং উহাদের জন্য আছে অবিরাম শাস্তি তবে কেহ হঠাৎ কিছু শুনিয়ে ফেলিলে জ্বলন্ত উল্কাপিণ্ড তাঁর পর্চাধাপন করে না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করিয়াছি তাহা উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি আঠালো মৃত্তিকা হইতে তুমি তো বিস্ময়ে বোধ করিতেছো আর উহারা করিতেছে বিদ্রুপ এবং যখন উহাদেরকে উপদেশ দেওয়া হয় উহারা তাহা গ্রহণ করে না উহারা কোন নিদর্শন দেখে উপহাস করে এবং বলে ইহা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয় আমরা যখন মরিয়া যাইব এবং মৃত্তিকা ও পরিণত হইব তখন এবং আমাদের পূর্বপুরুষদের কেউ তোমা হ্যাঁ এবং তোমরা হইবে লাঞ্ছিত انما هي زجرة واحدة فاذا هم ينظرون واكتملت عند صدق ارتقي يغرى وقالوا يا ويلنا هذا يوم الدين يبوغরা বলিবে দুর্ভোগ আমাদের এই তো কর্মফল দিবস هذا يوم الفصل الذي كنتم به تكذبون যেই ফাসলর দিন যা তোমরা অস্বীকার বলা হইবে একত্র কর জিম ও উহাদের সহচর এবং উহাদেরকে যাহ ইবাদত করিত তাহারা আল্লাহর পরিবর্তে এবং উহাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে অতঃপর উহাদেরকে থামাও কারণ উহাদেরকে প্রশ্ন করা হইবে তোমাদের কি হইল যে তোমরা একে অপরের সাহায্য করিতেছ না বস্তুত সেইদিন দিন উহারা আত্মসমর্পণ করিবে এবং উহারা একে অপরের সামনে হইয়া জিজ্ঞাসাবাদ করিবে قالوا انكم كنتم تاتوننا عن اليمين ورب ليبي ثمرا تو تمہদের শক্তি লিয়ে আমাদের নিকট আসতে قالوا بل لم تكونوا مؤمنين فهر ليبي তোমরা তো বিশ্বাসীই ছিলে না وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين এবং তোমাদের উপর আমাদের কোনো কুতৃত্ত্য ছিল না বস্তুত তো তোরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় فحق علينا قول ربنا ان لذائقون. আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হয়ে গেছে। আমাদেরকে অবশ্যই শাস্তি আছাদন করিতে হইবে। فاغويناكم ان كننا غاوين. আমরা তোমাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত। في العذاب مشتركون. উহারা সকলেই সেদিন শাস্তির শরীর হইবে অপরাধীদের প্রতি আমি এইরূপে করিয়া থাকি উহ আল্লাহ প্রতীত কোন ইহ নাই বলা হইলে উহারা অহংকার করিত এবং বলিত আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহাগণকে বর্জন করিব সে তো সত্য লইয়া আসিয়াছে এবং সে রাসুলকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে তোমরা অবশ্যই মর্মন্তু শাস্তির আশ্বাস গ্রহণ করিবে এবং তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল পাইবে তবে তাহারা নয় যাহারা আল্লাহর এক বান্দা তাহাদের জন্য আছে নির্ধারিত রিজি ফলম আর তাহারা হইবে সম্মানিত সুখদ কাননে তারা মুখামুখি হইয়া আসনে আসীন হইবে তাহাদের কে ঘুরিয়া ঘুরিয়া পরিবেশন করা হইবে বিশুদ্ধ শুভ্র উজ্জ্বল যা হইবে পান কারিদের জন্য সুস্বাদু আলাহ হুম হায় উহাতে ক্ষতিকর কিছু থাকিবে না এবং গুহাতে তারা মাতালও হইবে না তাহাদের সঙ্গে থাকিবে আনত নয়না আয়ত লোচনা হুরিগণ তাহারা যেন সুরক্ষিত ডিম্বুম তাহারা একে অপরের সামনে হইয়া জিজ্ঞাসাবাদ করিবে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 অতপ্পর সে ঝুঙ্কিয়া দেখিবে এবং উহাকে দেখিতে পাইবে জাহান নামের মধ্যস্থলে কালি খেতে উদ্দিন বলিবে হাল্লার কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করিয়াছিলে আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকিলে আমি তো হাজির কৃত ব্যক্তিদের মধ্যে হইতাম আমাদের তো আর মৃত্যু হইবে না প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হইবে না ইহা তো মহা সাফল্য রূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা আপ্যায়নের জন্য কি শ্রেয় না জাকুম বৃক্ষ জালিমদের জন্য আমি ইহা সৃষ্টি করিয়াছি পরীক্ষা শুরু شجرة تخرج في أصل الجحيم أيبرك ذجها ج الطدشتي طلعها ك أن رؤصل الشياطين يير مجنشايتان المها فإنهم لاكون منها فمالالون منها البطون أابّ و يه تبحّ كبي اب أذربكرب إهد ثم إن لهم عليهها لاشوب من حميم.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 ولقد ضل قبلهم اكثر الولين وهادر پوربو پوربو برتدر ادکان صف بيپدغم محویا چلو ولقد ارسلنا فیهم مندرين ايبون امی وهادر مدد سترکو کاری پیرون کریا چلان فانظر كيف নু আমাকে আহ্বান করিয়াছিল আর আমি কত উত্তম সারা দানকারী তাহাকে এবং তাহার পরিবার বর্গকে কে আমি উদ্ধার করিয়াছিলাম মহা সংকট হইতে তাহার বংশদেরকেই আমি বিদ্যমান রাখিয়াছি বংশ পরস্পরায় আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়া সমগ্র বিশ্বের মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক এইভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি انه من عبادنا المؤمنين شجید امر مومن বান্দাদের অন্যতম তুম মা اغরقنا الاقرين قلنا সকলকে আমি নিমজ্জিত করিয়াছিলাম وا ان من شيعته لابراهيم আর ইব্রাহিম তো তার অনুগামীদের অন্তর্ভুক্ত ইরجا ربه بقلب سليم শরণ করো সে তার প্রতিপালকের উপস্থিত হইয়াছিল বিশুদ্ধ চিত্তে যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে জিজ্ঞাসা করিয়াছিল তোমরা কিসের পূজা করিতেছি তোমরা কি আল্লাহর পরিবর্তে অলিক ইলা গুলিকে চাও জগৎ সময়ের প্রতিপাদের সম্বন্ধে তোমাদের ধারণা কি بنظر نظره في النجوم اتبر شতারকারাজির দিকে একবার তাকাইল فقال اني سقيم এবং বলিল আমি অসুস্থ فتولوا عنهم مدبرين اتبر ওরা তারকে পশ্চাতে রেখে আরচিয়া চলিয়া গেল পরা و الى পরেশের সন্তর্পণে উহাদের দেবতাগুলির নিকট গেল এবং বলিল তোমরা খাদ্য গ্রহণ করিতেছ না কেন তোমাদের কি হইয়াছে যে তোমরা কথা বল না অতঃ সে উহাদের উপর সবলে আঘাত হানিল তখন ওই লোকগুলি তাহার দিকে ছুটিয়া আসিল সে বলিল তোমরা নিজেরা যাহাদের কে খোদাই করিয়া নির্মাণ করো তোমরা কি তাহাদেরই পূজা করো প্রকৃতপক্ষে আল্লাহ সৃষ্টি করিয়াছেন তোমাদেরকে এবং তোমরা যাহা তৈরি কর তাহাও উহারা বলিল ইয়ার জন্য এক ইমারত নির্মাণ করো অতঃর ইয়াকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করো উহারা তাহার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করিয়াছিল কিন্তু আমি উহাদেরকে অতিশয় হেও করিয়া দিলাম সে বলিল আমি আমার প্রতিপালকের দিকে চলিলাম তিনি আমাকে অবশ্যই সৎ পরিচালিত করিবেন হে আমার প্রতিপালক আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করো অতঃপর আমি তাহাকে এক স্থির বুদ্ধিপুত্রের সুসংবাদ দিলাম অতঃপর সে যখন তাহার পিতার সঙ্গে কাজ করিবার মত বয়সে উপনীত হইল তখন ইব্রাহিম বলিল বৎস আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেও করিতেছি এখন তোমার অভিমত কি বল সে বলিল হে আমার পিতা আপনি যাহা আদিষ্ট হইয়াছেন তাহাই করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করিল এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করিয়া সাহিত্য করিল তখন আমি তাহাকে আহ্বান করিয়া বলিলাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নদের সত্যই পালন করিলে এইভাবেই আমি সৎ পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি নিশ্চিত ইয়া ছিল এক স্পষ্ট পরীক্ষা আমি তাহাকে মুক্ত করিলাম এক কুরবানের বিনিময়ে আমি ইহা পরবর্তীতে স্মরণে রাখিয়াছি ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এইভাবে আমি সৎ পুরস্কৃত করিয়া থাকি নিশ্চই সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম আমি তাহাকে সুসংবাদ দিয়াছিলাম ইসা কে সে ছিল এক নবী সৎ কর্মের অন্যতম আমি তাহাকে বরকর দান করিয়াছিলাম এবং ঈশা তাহাদের বংশধরদের মধ্যে কতক সৎ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী আমি অনুগ্রহ ও প্রতি এবং তাহাদেরকে এবং তাহাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করিয়েছিলাম মহাসঙ্কট হইতে আমি সাহায্য করিয়াছিলাম তাহাদেরকে ফলে তাহারাই হইয়াছিল বিজয়ী আমি উভয় কেছিলাম বিশদ তাহাদেরকে আমি পরিচালিত করিয়াছিলাম সরল পথে আমি তাহাদের উভয়কে কে পরবর্তীতে স্মরণে রাখিয়াছি মুসা ও হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক এইভাবে আমি সৎ কর্ম পরে করিয়া থাকি তাহারা উভয় ছিল আমার অন্তর্ভুক্ত ইলিয়াস ও ছিল রাসুল দের একজন স্মরণ কর সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কি সাবধান হইবে না তোমরা কি বালকে ডাকিবে এবং পরিত্যাগ করিবে শ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে যিনি প্রতিপালক তোমাদের প্রতিপালক তোমাদের প্রাক্তন পূর্ব পুরুষদের কিন্তু তাহকে মিথ্যা বাদ দিবিয়াছিল কাজেই উহদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হইবে আল্লাহর এখনিষ্ট বান্দাদের কথা স্বতন্ত্র আমি পরবর্তীতে স্মরণে রাখিয়াছি শান্তি বর্ষিত হোক এইভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি সেটা ছিল আমার মুমিনের অন্যতম ছিল রাসুল একজন আমি তাহাকে ও তাহার পরিবারের সকলকে উদ্ধার করিয়াছিলাম এক বৃদ্ধা ব্যতীত যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত অতপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করিয়াছিলাম তোমরা তো উহাদের ধ্বংসাবশ অতিক্রম করিয়া থাকো সকালে ও সন্ধ্যায় অনুধাবন করিবে না রাসুলদের একজন স্মরণ কর যখন সে পলায়ন করিয়া বোঝাই নৌজানে পৌঁছিল অতঃপর সে লটারিতে যোগদান করিল এবং পরাভূত হইল পরে এক বৃহদাকার আকার মৎস্য তাহাকে গিলিয়া ফেলিল তখন সে নিজেকে ধিক্ষার দিতে লাগিল সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করিতা হইলে তাহাকে উত্থান দিবস পর্যন্ত থাকিতে হইত উয়ার উদরে निक्षेप कर तृण ही प्रान रही रुग्णर एक लाऊ गाच उदगत कर लक्ष्य तत्धिक लोकर प्रति प्रेरण कर এবং তাহারা ইমান ফলে আমি তাহাদেরকে কিছু কালের জন্য জীবন উপভোগ করিতে দিলাম এখন উহাদেরকে জিজ্ঞাসা করো তোমার প্রতিপালকের জন্যই কি রহিয়াছে কন্যা সন্তান এবং উহাদের জন্য পুত্র সন্তান अथवा फिर नारे रूपे सृष्टि कर उत्यक्ष कर देखो उ तो मुनगढ़ा कथा अल्लाह सन्तान जन्म दियाश्च मिथ्या তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করিতেন তোমাদের কি হইয়াছে তোমার কিরূপ বিচার করো তবে তোমরা উপদেশ গ্রহণ করিবে না তোমাদের কি সুস্পষ্ট দলিল প্রমাণ আছে তোমরা সত্যবাদী হইলে তোমাদের কিতাব উপস্থিত করোহারা আল্লাহ ও মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করিয়াছে অথচ জিনেরা জানে তাহাদেরকে নিশ্চয়ই উপস্থিত করা হইবে শাস্তির জন্য উহারা যাহা বলে তা হইতে আল্লাহ পবিত্র মহান আল্লাহর এখনিষ্ট বান্দাগন ব্যতীত তোমরা এবং তোমরা যাহাদের ইবাদত করো উহারা তোমরা কাহাকেও আল্লাহ সম্বন্ধে বিভ্রান্ত করিতে পারিবে না কেবল প্রজ্জ্বলিত অগ্নিতে প্রবেশকারীকে ব্যতীত আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রয়েছে আমরা তো সারিবদ্ধ এবং আমরা অবশ্যই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করি বলিয়াছে পূর্ববর্তীদের কিতাবের মতো যদি আমাদের কোন কিতাব থাকিত আমরা অবশ্যই আল্লাহর এখনিষ্ট বান্দা হইতাম فكفروا به فسوف يعلمون किंतु যারা কুরআন প্রত্যাখ্যান করিল এবং শীঘ্রই যারা জানতে পারবে ওয়ালাকাদ সাবাকাত kalimatuna li'ibadina al-mursalin আমার প্রিয়ତ বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বস্থিত হইয়া আছে যে ইন্নাহুম লাহুমুল মানসুরুন অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হইবে ওয়া ইননা jundana lahumul ghalibun এবং আমার বাহিনী হইবে বিজয় অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা করো তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে উহারা কি তবে আমার শাস্তির ত্বরান্বিত করিতে চায় তাহাদের আঙ্গিনায় যখন শাস্তি নামিয়ে আসবে। তখন সতর্ক কৃতদের প্রভাত হইবে কত মন্দ অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা করো তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো